সমস্ত প্রশংসা আল্লাহর উপযোগী ফাতুরি যিনি আসমান ও রুসুলান যিনি বার্তা বার্তাবাহক বানান যত ইচ্ছা অধিক করে থাকেন নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতা বান্লাহিন আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন ফালা লাহা তা কেউ অবরুদ্ধ করতে পারেনা এবং যা তিনি আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞা ময় মানবুম তোমাদের উপর আল্লাহ নিয়ামা ইউল আসমান ও জমিন হতে তিনি ব্যতীত আর কেউ উপাস্য হওয়ার যোগ্য নেই অতএব তোমরা কোথায় বিপরীত যাচ্ছ আর যদি তারা আল্লাহর সম্মুখে উপস্থাপিত হবে মানব মন্ডলী আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্যিয়া নিঃসন্দেহে এই শয়তান তোমাদের শত্রু সুতরাং তোমরা তাকে শত্রুই মনে করতে থাকো সে নিজের দলকে তো কেবল এজন্যই আহ্বান করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর যারা ইমান এনেছে ও আমিন এবং উত্তম কার্য করেছে তাদের এবং মহান প্রতিদান রয়েছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়ত করেন অতএব আপনার প্রাণ না যায় এবং আল্লাহ তালা এমন যিনি বায়ুরাশি প্রেরণ করেন ফতুসি সাহাবান অতঃ্পর তা দ্বারা মেঘমালাকে সঞ্চারিত করে ফুসুক আমি উক্ত মেঘ কে পরিচালিত আমি দাদারা জমিনকে সংযোগিত করে থাকি মাউতিহা তার শুষ্কতার পর কেদা আলিকান তদ্রুপী কিয়ামত দিবসে মানুষের পুনরুজ্জীবিত হওয়া করতে চায় উত্তম বাক্য এবং উত্তম কার্য তার অর্থাৎ তার দরবারে পৌঁছায় এবং যারা আপনার বিরুদ্ধে জঘন্য চক্রান্ত করছে লুম আয়দা এবং সাদী তাদের কঠোর শাস্তি হবে ওয়াম্মা উলাইকা এবং তাদের এ চক্রান্ত হুয়াইয়াবুর নস হয়ে যাবে واللہ خلقکم و ان اللہ تعالی تمہارے کو সৃষ্টি کرے ہیں مین تو رابن مریتہہ ہوتے ثم من نطفہتین অতঃপর শুক্র ہوتے সৃষ্টি کرے ہیں ثم جعلکم ازواج অতঃপর تمہارے کو جوڑا جوڑا کرے ہیں و ما تحمل من انثا আর কোন নারী গর্ভ ধারণ করে না ولا تضع এবং প্রসবও করে না ইল্লা বিইলমিহি তার অবগতি ব্যতীত و ما یعمر من معمرین لال پہنی এবং দুটি সমুদ্র সমতুল্য নয় হাদা আদবন বরং একটি তো সুমিষ্ট ফুরাতন পিপাসানিবারক সাঈ সারবহু যা পান করা সহজ, হাদা মিলহন উজাজ আর অপরটি লবণাক্ত বিষাজ অমিংকুল্লিং কুলুনা লাহমান তরিয়ান এবং তোমরা প্রত্যেকটি সমুদ্র হতে মৎস্য ধরে তার তাজা গস্ত খাও বের করো চলাচল করছে যেন তোমরা তার রিজিক অন্বেষণ করো করুন আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ নাহার। प्रत्येके निर्धारित समय चलते थकुम ए तुम्हारेपालकुल आधिपत्यू তাকে আর যদি শুনে যা বোল তবু তারা তোমাদের ডাকে সারা দিবে না আর তারা তোমাদের এই শরীরে বিরোধিতা করবে কেউই সঠিক সম্বাদ দিতে পারবে দিবে না তোমরা আল্লাহ তালার মুখাপেক্ষিউল হামিদ এবং আল্লাহ তুক্ত সর্বগুণে আর এই বিষয়টি নয় আল্লাহ আল্লাহর পক্ষে মোটেই কঠিন এবং কোন ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না আর যদি আহ্বান করে কাউকে বহন করার জন্য চাপানো যাবে না করবা যদিও সে আত্মীয় হয় আপনি তো কেবল তাদেরকে ভয় প্রদর্শন করতে পারেন আল্লা র যারা সিও প্রতিপালককে ভয় করে বিল না দেখে আর যে ব্যক্তি হয় দিকে প্রত্যাবর্তন করতে হবে আর সমান এবং অন্ধকার আলোক সমান নয় এবং মৃত ব্যক্তি সমান হতে পারে না আপনি কবরে সমাহিত লোকদের শোনাতে সক্ষম নন আপনি তো শুধু নাদির ভয় প্রদর্শনকারী করছি আর কোন সম্প্রদায় এমন ছিল না ইল্লা খাল যে তাদের মধ্যে কোন ভয় প্রদর্শনকারী অতীত হয়নি যদি তারা আপনাকে অবিশ্বাস করে তবে তাদের পূর্বে যারা প্রেরিত হয়েছে তারা অবিশ্বাস করেছিলেন এবং উজ্জ্বল কিতাব সমূহ সহকারে অতঃপর আমি সে কাফেরদেরকে পাকড়াও করলাম কি আমি তা দ্বারা উৎপন্ন করেছি বিভিন্ন বর্ণের ফল সমূহ অমিনাল জিবা আলী জুদাদুন এবং পর্বতমালার ও বিভিন্ন অংশ রয়েছে এবং পর্বত মালারও বিভিন্ন অংশ রয়েছে সাদা ও লাল মুখতালিফন বিভিন্ন বর্ণ রয়েছে এবং মানব জাতি ও প্রাণী সমূহ এবং চতুষ্পদ জন্তুর মধ্যেও কোন কোনোটি এমন আছে যে মুখতালিফানুহ মুখতালিফন আলোয়ান এইরূপে আল্লাহকে তার সেবান্দাই ভয় করে যারা জ্ঞান রাখে আজী বাস্তবে কি আল্লাহ প্রবল পরাক্রান্ত গফুর বড়ই ক্ষমাসীন তারা এমন ব্যবসায় আশা রাখে লাং তাবুর যা কখনো মন্দা হবে না যেন তাদেরকে তাদের বিনিময় পূর্ণরূপে দান করেন গুণগ্রাহী কামিনাল কিতাবি আর এ কিতাব যা আমি আপনার প্রতি অহিরূপে প্রেরণ করেছি হুয়াল হাকু তা একেবারে সত্য মুসদ্দে কলিমা দাইহি যা তার পূর্ববর্তী কিতাব সমূহেরও সত্যতা সমর্থনকারী এর নামি আল্লাহাদের সম্বন্ধে অতঃপর এই কিতাবটি আমি ওই সমস্ত লোকের হস্তে অর্পণ করেছি আল্লাফাই নামিনা যাদেরকে আমি আমার বান্দাগণের মধ্যে হতে পছন্দ করেছি অতপর তাদের মধ্যে কেউ কেউ তো নিজের আত্মার প্রতি অনাচারকারী অমিন হোম এবং তাদের মধ্যে কেউ কেউ মধ্যম পন্থা অবলম্বনকারী অমিন হোম এবং তাদের মধ্যে কতিপয় অগ্রবর্তী হয়ে চলেছে বিল খাই রি সৎকারে বিদলাহ আল্লাহর তৌফিকে জা আলী কাহুয়াল কাবির এটা বিরাট অনুগ্রহ উদ্যান সমূহ যাতে তারা প্রবেশ করবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমের এবং তারা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শকুর আল্লাহ হাজান যিনি আমাদের থেকে চিন্তা দূর করে দিয়েছেন অবতারণ করিয়াছেন দা মা কৌমাতি চিরস্থায়ী বাসস্থানে মেঘ ফবলি হি অনুগ্রহে যেখানে না আমাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে আর না আমাদেরকে কোনুম না তাদের জন্য দুজকের অগ্নি রয়েছে তাদের মৃত্যু আসবে না যাতে তারা মরে যায় আর নাঘব করা হবে আর তারা তন্মধ্যে চিৎকার করবে রব্বা হে আমাদের প্রতিপালক আখরিজ না আমাদেরকে এখান থেকে বের করে নিন না আমাল হান আমরা সৎকার্য করব দি কন্যা না আমরা যা করতাম তৎপরিবর্তে আওয়ালাম আর এতটা ভিন্ন তোমাদের নিকট ভয় প্রদর্শক ও আগমন করেছিল গ্রহণ করো যেহেতু এরূপ অনাচারীদের কোনো সাহায্যকারী নেই ঃসন্দেহে আল্লাহ অবগত আছেন তিনি এমন যিনি তোমাদেরকে ভূ পৃষ্ঠে আবাদ করেছেন সুতরাং যে কুফরি করবে তার কুফরি শাস্তি তার উপরই পতিত হবে এবং কাফেরদের জন্য তার কুফর কেবল ক্ষতি বৃদ্ধির কারণ হয়ে থাকে আপনি বলুন তোমরা পূজা করে থাকো আরো নেই আমাকে বলো যে তারা ভুদিষ্টের কোন অংশ কোন অংশ সৃষ্টি কোন অংশ সৃষ্টি করেছে কি আসমানের মধ্যে তাদের কোনো অংশ আছে কি অথবা আমি কি তাদেরকে কোনো যার প্রমাণের উপর এরা প্রতিষ্ঠিত আছে এ জালিমরা প্রতিশ্রুতি দিয়ে আসছে বা আদো আদ একে অন্যকে ইল্লা গুরুর কেবল প্রতারণামূলক কথা प्रतारणाम कथारण दो তিনি শপথ করেছিল যদি তাদের নিকট কোনো ভয় প্রদর্শনকারী আগমন করে তবে তারা প্রত্যেক উম্মত অপেক্ষা অধিক হেদায়ত গ্রহণকারী হবে যখন তাদের নিকটে ভয় প্রদর্শনকারী এসে পৌঁছলেন মাঝে ভাব বাংল পৃথিবীতে নিজেদের প্রাধান্য বজায় রাখার জন্য অমা কর এবং তাদের হীন ষড়যন্ত্র ও বৃদ্ধি পেলাই যা পূর্বকালের লোকদের সাথে চলে আসছে আপনি আল্লাহর সেই বিধানে কখনো পরিবর্তন পাবেন না আর আপনি কখনো আল্লাহরিত যাতে তারা দেখতে পেতো যে সকল লোক তাদের পূর্বে অতীত হয়েছে তাদের পরিণাম কি হয়েছিলাম হমক অথচ তারা এদের চেয়ে অধিকতর ছিল আর আল্লাহ এমন নন যে কোন বস্তু তাকে অক্ষম করে দেবে ফাওয়াতি আসমানেও নয় এবং জমিনেও নয় এলিমান তিনি অতিশয় জ্ঞানবান অত্যন্ত ক্ষমতাবান তবে ভূপৃষ্ঠের একটি প্রাণী কেউ আজালিম মুসাম্মা। কিন্তু আল্লাহ তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন সুতরাং যখন তারা নির্ধারিত সময় এসে পৌঁছবে ফা ইন্না আল্লাহ কানা বিইবাদিহি বাসীরা তখন আল্লাহ নিজ বান্দাগণকে দেখে নেবেন